ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের ফাঁসি চাই ফাঁসিটাকে ছাড়তে হবে বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই আমাদের দাবিটাকে মানতে হবে মানতে হবে না হয় কিন্তু মুসলমানের দেশে যদি দেশে যদি দেখি নবীর অপমান ইমানদারের জবান থেকে উঠবে বিপ্লবী শ্লোগান জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো জেগে ওই অপমান মানব না মানব না মানব না এই অপমান মানবো না মহানবীর বিরুদ্ধে কেউ কিছু বলবে সইব না মহানবীর বিরুদ্ধে কেউ কিছু বলবে সইব না আমাদের এই দাবিটাকে মানতে হবে না হয় কিন্তু সরকারের পতন হবে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 কে ছাড়তে হবে ছাড়তে হবে আমাদের এই দাবিটাকে মানতে হবে মানতে হবে না হয় কিন্তু এই দেশটাকে ছাড়তে হবে ছাড়তে হবে বিরাউলিয়ার এই দেশете চলছে নাস্তিকের খেলা তবু তুমি থাকবে কি হায় বসে সারাটা বেলা বিরাউলিয়ার এই দেশете চলছে নাস্তিকের খেলা তবু তুমি থাকবে কি হায় বসে সারাটা বেলা বিরাউলিয়ার এই দেশете চলছে নাস্তিকের খেলা তবু তুমি থাকবে কি হায় বসে সারাটা বেলা জেগে ওঠো এবার ছাড়বো না মহানবীর বিরুদ্ধে কেউ কিছু বলবে সইব না মহানবীর বিরুদ্ধে কেউ কিছু বলবে সইব না নাস্তিকদের বিচার এবার করতে হবে না হয় কিন্তু বিদ্রোহের আগুন জ্বলিবে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 হবে হবে আমাদের এই দাবিটাকে মানতে হবে না হয় কিন্তু এদেশটাকে ছাড়তে হবে হবে আমাদের এই দাবিটাকে মানতে হবে হবে না হয় কিন্তু এদেশটাকে ছাড়তে হবে